আবু হুরাইরা রজিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল আল্লাহতাল্লা তার এ কাজ সাদরে কবুল করে তার গুন মাফ করে দিলেন